এটার ব্যাপারে একটা হাদিস আছে ওই হাদিস সহি না এজন্য জন্য পরে নামাজ পড়লে এক রাখাতে সত্য রাখাত এই কথাটা ঠিক না এটা বিশ্বাস করা যাবে না অনেকে বলেছে আমলের ক্ষেত্রে দইফ হাদিস দুর্বালিস কি আমলের যে স্বভাবটা আমি বিশ্বাস করতেছি সেই স্বভাবটা কিন্তু শুধু আমলে থাকছে না এটা আকিদে চলে যাচ্ছে না এবং এটা একটা গায়েবের বিষয় কারণ স্বাবটা তো আমি আর আপনি না এটা বাজারে কিনতেও পাওয়া যায় না এটা দেখে আল্লাহ সবান তাহলে সেটা এমন সনদে এমনভাবে আদেশটা আসতে হবে রাওয়ায়েতে। তখন আপনি গায়েবী বিষয়ে বিশ্বাস করতে পারবেন যদি হাদিসে দুর্বলতা থাকে তাহলে সেটা বিশ্বাস করা যাবে না তবে ফাঁকরিটা হলো মিনাল আদাত বাহাত মানে এটা ইসলামের পোশাক এটা ঠিক আছে মানে এটা পড়লে নামাজের স্বভাব বেশি হবে বিষয়টা এটা না কিন্তু এটা একটা অভ্যাসগত ব্যাপার নবী সরাম ফাঁকরি পরিধান করেছেন এই ব্যাপারে তো হাদ অসংখ্য হাদিস আছে এটা আরব দেশের তৎকালীন আদাত্মাদ ছিল আর নবিসাম ও পড়তেন আরবের কাপড় মুর্শিদেরও পড়তো সবাই পাগড়ি পড়তো এবং নবিসামের কয়েক রকমের পাগড়ি থাকতো বিদেশি মেহমানরা আসলে তাদের সাথে যখন নবিসাম দেখা করতেন একটা বিশেষ ধরনের পাগড়ি পরিধান করতেন অন্যান্য সময় একটা পড়তেন ঈদের দিনে ভিন্ন রকমের পড়তেন অর্থাৎ প্রতিনিধির সাথে দেখা করতেন তখন এক এক সময় এক একটা পাগড়ি পরিধান করতেন এটা একটা ড্রেস যেমন আমরা পাঞ্জাবি পড়ি পায়জামা পরি লুঙ্গি পরি শার্ট পরি এইগুলা যেমন একটা ড্রেস পাগড়িটাও একটা ড্রেস কিন্তু এটা পরিধান করে সোয়াবের আশা করা তখন সেটা বেদাত এটা পরিধান করা যেমন ধরুন আমি বলি যে তারা এক রাগাতে এক রাগাতে পাইবেন তখন এটা বেদাত কিন্তু পাঞ্জাবি পরী বেদাত হয় নাই এটা তো নবিসাম নাই এরকম পাঞ্জাবি নবীরা পড়ছেন তা আমরা এখন আমাদের যুগে এরকম পাইছি এবং এটা শালীন এটাই ইসলামের জন্য সুবিধা সতর প্রকাশ পায় না সব মিলিয়ে জন্য আমরা এটা পড়ি কিন্তু যদি বলি যে না এটা পরে নামাজ পড়লে সব বেশি হবে তখনই এটা বেদাত হবে ঠিক পাগড়িও এরকম এটা এটা এটা একটা পরিধান করা ভালো নবিস পড়ছেন এটা আরবের রওয়াজ ছিল আমাদের দেশেও আমাদের সালফেস আলহিনেরা পূর্ববর্তী যত আলেম ছিলেন সব আলমেরা কিন্তু পাগড়ি পরিধান করতেন আমরা যত আলেমকে পূর্ববর্তী দেখি উপমহাদেশে সব আলমেরাই কিন্তু পাগড়ি পড়তেন না আমরাও পড়তে পারি এটা মিনালা আদা তলমবাদ এটা সোয়াবেরও কিছু না গুনারও কিছু না কিন্তু এটা পরে যদি মনে যে না আমি বিরাট একটা সুন্নত পালন করতেছি এটা এক রাখাতে হবে এক রাখাতে হবে তখন এটা বেতাত হয়